বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ ওসলাত শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম বিশিষ্ট আলিমদের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আজকে আমাদের সামনে যিনি সাক্ষাৎকার প্রদান করবেন বিশিষ্ট আলিম ইসলামী চিন্তাবিদ মহতারাম শেখ কিভাবে শুরু হলো নিশ্চয়ই আপনি যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করেছেন কর্মজীবন আপনি কিভাবে শুরু করলেন কোথায় আসলে কর্মজীবন তো একটুখানি মানে ছাত্র জীবনের শেষে কোনো জীবনের সূচনাটা হয়েছিল যেটা মাদারীপুর আহমদী আলী আমাদের সাথে এক বছর ছিলাম সে প্রতিষ্ঠানে সেখানে হাদিসের দাস দিতাম তখন ওই আবার ছাত্র সংখ্যা কম ছিল যাই হোক সেখানে আমি মহাতিস হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে বোখারি মুসলিম নাসাই তিরমিজি খুব সম্ভব চারটা কিতাবেই ওখানে দাস দিতাম ছাত্রদেরকে ওইটা ছিল আমার জীবনের মোটামুটি নিয়মতান্ত্রিক শিক্ষকতা এর আগে ওনার প্রতিষ্ঠান ওখানে উনত্রিশ দিন আমি ছিলাম ওখানেও ছাত্রদেরকে কিছু পড়িয়েছিলাম তবে ওটা ছিল নিয়মতান্ত্রিক না নিয়মতান্ত্রিকভাবে ভাবে নিয়োগ পেয়ে সেখানে নিয়োগ পেয়ে আহমদিয়া আলিয়া তো সেখানে এক বছর পড়িয়ে পরে মনে হলো যে মনে আসলে একটু চাহিদা রয়ে গেছে আর কি এখনো লেখা এত তা তাড়াতাড়ি শেষ করা ভালো হয়নি তো একটু চলে গিয়েছিলাম সেখানে আবার গিয়ে দাওরাই হাদিস করেছি আবার দাওরাই তাপসির ও কিছুকাল পড়েছি দাওরাই তাপসির পড়া কালে ওখানে একটু কি সমস্যা হয়েছিল তখন মাদাসে ভাতাটা চলে গিয়েছিল দুই তিনটা ছাত্র মনে হয় সেখানে মারা গিয়েছিল তখন কি এক সমস্যা তো একটা গন্ডগোলের কারণে আমরা তখন গেছি ওখান থেকে চলে গেছি লালমদির হাট জেলায় তখন সেটা রংপুর বৃহত্তর রংপুরের ছিল তিস্তা সিনিয়র মাদ্রাসা নামে একটা মাদ্রাসা খুব প্রাচীন মাদ্রাসা এখনো আছে তো সেখানে আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে ছেলেরা তো আমি ওদেরকে মাদাসার টাইমে যা পড়াতাম বাকি টাইমটা সকাল সন্ধ্যা রাত পড়াত আরো এবারে মানে প্রায় ঘুমের টাইম ছাড়া আমার খেয়াল আমি আড়াই বছরে খুব ভালো লাগবে আপনার এলাকায় আমি প্রথম জীবনের সবচেয়ে বেশি সমজ যেটা দিয়েছিলাম যেটা আপনাদের এলাকাতেই ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ তো সেখানে আমি এখনো যাই ওখানে পরে আমি দশ বছর পরে গিয়ে একটা প্রতিষ্ঠান করেছি হাজর ফাতে মতো জাহা মহিলা মাদ্রাসা যেটা তিস্তা ব্রিজ পার হলেই তিনশো গড় সামনে মেইন রোড পাশে যে প্রতিষ্ঠানটা হাজত ফাতে মতো মহিলা মাদ্রাসা ওটা আমারই তৈরি করা ওখানে জানা ছিলেন ওরা সবাই মিলে সহায়তা সেখানে অষ্টআশি সাল পর্যন্ত ছিলাম অষ্টআশি সালের পরে তো ওখান থেকে আমি আমার একটা মনের মধ্যে হলো কি যে আসলে ওখানে বড় বড় যারা আলেম ছিলেন ওনারা চলে গেছেন তখন আমি একটা অভাব বোধ করলাম যে কারণ আমি তো তখন ছাত্র শিক্ষক আসলে আমরা এখনো ছাত্র মৃত্যু পর্যন্তই আমাদেরকে একজন জানা কোরআন না পড়ে বা জ্ঞানের সাধক যারা তারা কিন্তু আজীবনেই ছাত্র হবে আমরা এখনো ছাত্র আমরা শিখি তখন আমি নরসেন্দি একটা প্রতিষ্ঠান আছে মৌলানা কামর উদ্দিন জাফরি সাহেব হেফাজা ওনার প্রতিষ্ঠিত জামিয়া কাসিমিয়া নরসেন্দি কামিল মাদ্রাসা তো ওখানে এসে দেখলাম মানে হাদিস খোলা হয়নি তখন ওটা ফাজিল মাদ্রাসা ছিল হাদিস খোলা হবে যদি উস্তাদ পাওয়া যায় আচ্ছা আচ্ছা যদি উস্তাদ পাওয়া যায় তাহলে কামিল হাদিস খোলা হবে তো আমি ওই সময় ওনারা আমাকে নিয়ে গেলেন তো আলহামদুলিল্লাহ গিয়ে ওখানে ওই কামিলের হাদিস ক্লাসটা আনন্দ লাগে আলমদানী হাফেজ উনিও ছিলেন এইভাবে আরকি মোটামুটি কর্মজীবনের এটা হলো তৃতীয় ধাপ বলা চলে এই তৃতীয় ধাপে জামিয়া কাশ্মিয়া তো আলহামদুলিল্লাহ ওখানে থাকাকালে মদিনার উস্তর সাথে অনেক সাহায্য পেয়েছি হাইয়াতুল ইহাসার মোবাল্লিক হিসাবে পাঁচ দশ বছর আমি কাজ করেছি তখন আরবের অনেক বড় এবং তাও জীবন এবং যেটা সহি অনুকরণ অনুসরণের যে চেতনাটা এই চেতনাটা কিন্তু জামিয়া কাসমিয়ার আমি বলবো কামরুদ্দিন জাফরি সাহেব এবং ওখানে যারা ছিলেন এবং ওই প্রতিষ্ঠানের একটা বিরাট অবদান বা রহমত চেতনা ছিল না একটু আপনি এই বিষয়টা স্পষ্ট ঠিকই আপনি বলেছেন আসলে আমরা যে সমাজে পড়া হয়েছি বা যেসব প্রতিষ্ঠানে পড়েছি ওনারা ছিলেন অনেকটা কারণ আপনি তো পড়ালেখা করেছেন সেই বাংলাদেশের সাধারণত এর আগে কিন্তু এলমুল হাদিস এর খুব একটা চর্চা আমাদের উপমহাদেশেই ছিল না আর আমাদের দেশে তার অনেক পরে এসেছে তো এই বিশাল গ্যাপের কারণে প্রায় আট নয়শো বছর যে আমরা শহীদ সন্ন্যাস আমরা যে ইসলাম ফলো করেছি অনেক তরিকা অনেক চিন্তা চেতনা মানে ব্যক্তি কেন্দ্রিক আপনার অনুসরণ কোন মাঝাবের অনুসরণ কোন তরিকার অনুসরণ এগুলি একটা মৌলিক এটাই প্রাধান্য প্রাধান্য ছিল তো আমরা আমি যদি কোনো তরিকা আমি কখন আলহামদুলিল্লাহ আমি কিন্তু তরিকার অনেক কিছু পড়তাম আমি হাজার হাজার ফার্সি বয়ের তাহলে নিশ্চয়ই আপনিও হয়তো জন্মসূত্রে বা বাল্যকালে সেই ধরনের কোন তরিকা আবদ্ধ ছিলেন সেই মূর মধ্যে তো ছিলাম সেই মূলার মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ চেতনা ছিল সত্য জিনিসের সব সত্য সবাই উদ্ঘাটন করতে পারে আমাদের গ্রামে মিলাদ নিয়ে একটা বিশাল বহস হয়েছিলেন চিন্তার মানুষ সময় সত্যপন্থী ছিলেন সত্য অন্বেষণ করতেন অনেক মাসালা মাসাইল সিরিখ বিদাত এবং বিশেষ করে মিলাদ কবর পূজা তারপরে মাজার পূজা দর্গা পূজা এগুলির বিরুদ্ধে ছিলেন সময়। তো আমাদের বাড়ির সাথে একটা বয়কট হয়েছিলেন আপনি একটা ব্রিটিশ আদালতে সেই সময় রায় কি হ্যাঁ আমি বলছি আপনাকে মজার গল্প তো মিলাদ নিয়ে যে হয়েছিল আমাদের পরিবারের সাথে বংশের সাথে হয়েছিল যে আমরা কেউ বাজারে গেলে আর মেয়ে মেয়েকে তারা তাদের ছেলে দিয়ে বিয়ে করাবে না এবং মারাত্মক একটা বয়কট এমন হয়েছিল পরে ব্রিটিশ আদালতে যখন এটা যায় তখন আমার পিতার কাছে ওই একটা লোহার চুঙ্গা ব্যবহার করতে। আর এটার ভিতরে গোলাকার করে যে কোনো দলিল প্রমাণ এগুলিকে ঢুকিয়ে রাখতো হ্যাঁ খুলিগুলি দেখতাম তো এইটা উনি ব্রিটিশ আদালতে একটা এটা উনি শো করেছিলেন আর সব তো মুখ তো আছেই তো আর প্রতিপক্ষের তো কোনো দলিল নাই এর বাবা করে আসছে শুধু এগুলি বলছে তো জজ সাহেব যে এই মুলবি সাহেব উনি যেটা বলেছেন আসলে এটাই সত্য পরে আব্বার পক্ষে ব্রিটিশ আদালতে রায় দিয়েছেন যে আপনার আপনার ভূমিকায় সঠিক আর ওনারা যেটা করেছেন আসলে এটা সঠিক না আমরা তো কিছু বুঝি ওনারা রায় দিয়েছেন সেই ব্রিটিশ রায় শেষ পর্যন্ত আমরা তো যাই হোক একটা প্রসঙ্গাম আর কি আমাদের এমনি বংশগতভাবেই সত্য অন্বেষণ ছিল যে যা পেয়েছেন সত্য ওটা ধারণ করেছেন বাকিটা আল্লাহ ক্ষমা করবেন আমি যেটা বলেছি ধরেছেন করছিলেন এক কিছুক্ষণের জন্য ছোট্ট একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে ফিরে আসবো ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত ঈশ্বর কে জানার জন্য এটি পবিত্র কোরআনের ১১২ বারো নম্বর সুরা আয় নাম্বার এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং আল্লাহ চিরস্থায়ী এবং তার সমতুল্য আর কোন কিছুই নাই সহি উল্লেখ করা আছে ৬ নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন অধ্যায় নম্বর তিরিশ 533, क्षी नन तृत्य हलो लाम पलाम जन्म नें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 र्जित होमान दृढ़ता से विषय विस्तारित आलोचना शुनि धारावाहिक प्रोग्रामे सर पते चोक रखन केवलम्रीस टी थ जाकुम सुर पर सामने फिर আমি কিছু সিরিয়াস আমার ভক্ত ছিলাম এবং চিন্তা চেতনা আদর্শ জীবন দিতে প্রস্তুত এরকম একটা ভক্ত ছিলাম কিন্তু এখন বুঝি আলহামদুলিল্লাহ আল্লাহ যে চেতনাটা দিয়েছেন তখন ছিল আল্লাহ বলেছেন রসুল বলেছেন এটা একটা নাট ঠান্ডা ব্যাপার খুব একটা গুরুত্বের আর যখন বলা হতো এবারের নাম টাম দিয়া অমুকে ফর্মিয়েছেন তারপরে মাহবুবী অমুক অমুক সে পরিবেশের মানুষ আমি সেই পরিবেশের মানুষ এবং এগুলি আমার মুখস্থ ছিল এই যত ফরিদুদ্দিন আত্মার তারপরে শেখ সাদি মাসনী রুমি ওমর খাইয়াম সিরাজি হাজার হাজার মারাফতের যত এই অলি গলি এগুলি মোটামুটি যেহেতু চেতনা গুলো দেখলাম তারপরে মক্কামুদ্দিনা থেকে যারা আসছেন ওনাদের কথাবার্তা শুনলাম আবার আরো কিছু বই পত্রা দিলেন দেখলাম যে মাসাল্লাহ এটা তো আরেক জগৎ দেখতেছি তো ব্যক্তি কেন্দ্রিকতা থেকে তো আমি খুব সফি টাইপে ছিলাম ওই সময় মানে নীরব থাকতাম জানালা বন্ধ করে বস একটু অন্ধকার সাইজে বসে বসে মোটামুটি সারা দিন বইপত্র নিয়ে থাকতাম খুব কম খেতাম আমি কিন্তু ছিলাম আসলে দেখেন আপনার এই কথা মনে হইলো যে আল্লাহ রাসুল সাল্লাম সাহবাই যখন তার আবাদ সম্পর্কে জিজ্ঞাসা করে সাংসারিক জীবনে গেলে আমি আবাদত করতে পারবো না তিনি কত কঠিনভাবে তাদের প্রতিবাদ করলেন এবং তিনি একটা দুটো নয় একাধিক সংসার তিনি পরিচালনা করেননি যেটাকে আল্লাহাম প্রতিবাদ করেছেন তখন উচেতনা বিষয়টা হলো এটাও একটা এই আমরা বলবো যে তাদের কাছে এগুলি হয়তো পৌঁছেনি বা বুঝতে নি এটা কিন্তু প্রচন্ড মুখলে ছিলেন জীবন পন করে একটা ছাত্রকে নিঃস্বার্থে কিভাবে যে পড়াতেন সফন আল্লাহ কেউ পঞ্চাশ টাকা ষাট টাকা বেতন পেলে পেলেন আল্লাহর হাসতে মানে এই চেতনা যে ছিল কিন্তু ওই জিনিসগুলো তখন জিনিসগুলো আমি প্রথম যেটা মজবুল ফতা জাফরির সাহেব বলেন যে ছেলে তো পড়ালেখা করার তো ওকে কিছু বই দেওয়া ও যদি দেখে যে কি জিনিস আছে কোথায় তাহলে ঠিক হয়ে যাবে আমি কিছু না যেটা হক বুঝেছি বা ওইটাই আমি মোটামুটি কিছু পরে ওই জাফরি সাহেব কিছু বই দিলেন বিশেষ করে শেখুল ইসলাম রহমতুল ফাঁতাল এইটা আমি বিশাল বই ছত্রিশ খন্ড আমার ঘরে আমি নিয়ে গেছি সারা দিন এটা নিয়েতম যেটা বললেন যে বিশাল ফতোয়া গ্রন্থি এটা কিন্তু প্রচলিত ফাতোয়া গ্রন্থের মতো না বিশাল বৈশিষ্ট্য যে উমুকে বলেছে তুমুকে বলেছে এই কথা নয় তিনিও তিনি ভালো লাগলো তখন আলহামদুলিল্লাহ আমি জীবনে মোর ঘুরে গেল সত্যের জন্যই তো পড়ালেখা করি যেটা সত্য পাবো বস ওইটাই আসলে শিশুকাল থেকে আব্বা থেকে ওইটা শিখেছিলাম কিন্তু তখন তো যা পেয়েছি টুকটাক এখানে মাদানী হুজুর আরো যারা আছেন বা মুামুদ্দিনের থেকে নাম এখন তার নাম চেন ডক্টর আবদুল্লাহ মুসলে সাহেব উনি এখনো বেঁচে আছেন উনি যেতেন আলী আল বাসফার একজন বড় কারি বিখ্যাত কারি উনিও যেতেন যারা মুদির ছিলেন তারা যেতেন কেউ জানি বললো যে হুজুর আপনার স্ত্রীতে বিধবা হয়ে গেছে উনি সরল মানুষ হা স্ত্রী বিধবা হয়ে গেছে যিনি বলেছে উনি একজন মুসলিম উনি কানতে কানতে স্ত্রীর কাছে গিয়া তুমি বিধবা হয়ে গেলা। এটা কি বললেন ঠিক এত কথা তুমি ঠিক এত বলছো হ্যাঁ আমাকে তো একজন মুসলমান বলছে আর অনেক মুসলিম আর কি অবিশ্বাস করতে পারিনি মুসলমানের কথা অবিশ্বাস করতে পারিনি ঠিক ইমা মুসলিম মুকাদ্দ যেটা বলেছেন তো ইমাম মুসলিম কিন্তু সবার কথা বিশ্বাস করার কারণে অনেক মিথ্যা হাদিস বের হয়ে আসে বিশ্বাসের ওই ফাঁক দিয়ে কিন্তু যত দুর্বল এইসব জিনিস ঢুকে পড়তো যাই হোক আলহামদুলিল্লাহ ওটা আমি মনে করি আমার জীবনের একটা বিরাট টার্নিং পয়েন্ট আল্লাহ দিয়েছে তখন তো অনুসন্ধান শুরু করলাম যে না অতীতের যা কিছু আছে এগুলি নতুন পুরোনো ছেড়া টাকা আলহামদুলিল্লাহ তো মহতার একটা সুন্দর কথা বললেন আপনি আপনার জীবনের একটা মোর পরিবর্তন হয়ে গেল তো আমাদের দেশে বা আমাদের সমাজে তো আপনার আগের চিন্তার মতো অনেক আলিম সমাজ তো এখন আপনি তাদের ব্যাপারে একটু আসলে আমি আমাদের কাছে দেখেন আল্লাহ আমাকে আমার পিতা বাংলাদেশের বড় মা আলী আমাদের এখন যত প্রিন্সিপাল মহাদিস এদের অনেকে আবার ছাত্র আবার কমই ব্লক এর মধ্যে যত বড় বড় মুক্তি সাহেবের আছে অনেকে আমার নানা গোষ্ঠীর ছাত্র স্বাধীন বাংলার বাইতুল মোকার প্রথম খতিব ছিলেন আমার মামা মুক্তি আব্দুল মহিব লালবাগের মুক্তি সাহেব ছিলেন তো মুক্তি হক আমিন ছিলেন আমি এত বড় একটা এবং হানাভি এবং সুফিবাদের মূল আমি ছিলাম তো আমি যখন বুঝলাম যে আসলে ইসলাম কি আমি আমার পিতা আমার দাদা নানা ওস্তাদ সব থেকে নেব। কোনটা দেখবেন যদি দেখি যে কোরআন খায় না এটা তো আমাকে ফেলে দিতে হবে আসলে আমাদের বাবারা অতীতের অনেক জিনিস তারা বাদ দিয়েছেন যখন জানতে পেরেছেন যে এটা ঠিক নয় তারা তো রুকুতে ছিলেন রুকুতে ছিলেন রুকুর মধ্যে যে না নামাশ শেষ করি নেই এরপরে চেঞ্জ হবো সময় কই আল্লাহ হুকুম বস সাথে সাথে পরিবর্তন আমার আরেকজন উনি নামাজ পড়ে যাচ্ছিলেন থেকে মানে কেবলার দিকে সাথে সাথে ওরা ফিরে গেছে আজকে যারা ওলামাইকার আছেন আমি তো কোন নতুন মত পথের দিকে যাইনি আমি গিয়েছি নবীজি বিদায় যে কথাটি বলেছেন আমি আগে যা ছিলাম আমি আগে যে তরীক ছিলাম যে রকম ছিলাম এখনো আমাদের কাছে লক্ষ লক্ষ আলম সেইভাবে আছে হ্যাঁ ধন্যবাদ মহাতারাম আপনার কাছে আসলে অত্যন্ত কথাগুলি আমরা শুনছিলাম যেগুলি সকালের জন্য বলা যেতে পারে জীবনের একটি সুন্দর গ্রহণীয় বিষয় আজকে আসলেই আমাদের সময় প্রায় শেষের পথে আমরা ইনশাল্লাহ আবারও আপনার কাছে আমরা শ্রোতা অত্যন্ত আকর্ষণীয়ভাবে মনোযোগ সহকারে শুনছিলেন কিন্তু সময় শেষ তাই বিদায় নিতে হচ্ছে আবার সুযোগ হলে আপনাদের সামনে এই সমস্ত বিজ্ঞ আলিম সমাজকে নিয়ে আমরা উপস্থিত হবো আজকে আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি আল্লাহ আমাদের সকলকে এবং ইসলাম মেনে তৌফিক দান করুন রবী ও মোহাম্মী ওজমাইন ও রহমতুল yeah আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ হাসিব মাদানী আর আপনারা দেখছেন পিএস টিভি বাংলা that are you muslim or british the space to talk.